ইবনু আবু আউফার আদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি আমরা তার সঙ্গে ফরিঙও খাই সুফিয়ান ও আবু আওয়ানা ও ইসরাইল এরা আবু ইয়াফুর ইবনু আউফার সূত্রে বর্ণনা করেছেন সাতটি যুদ্ধে